যে আপনি যত বড় আলেম হন আপনি আল্লাহর অলি হতে পারবেন না যত বড় আবেদ হন আপনি অলি পারবেন না কি করতে হবে একজনের কাছে যে সার্টিফিকেট প্রাপ্ত আপনি নিজে নিজে যত আবাদত বন্দী করেন যত আমল করেন আপনাকে কেউ অলি হিসাবে স্বীকৃতি দিবে না এটা আরেকটি ভ্রান্ত বিশ্বাস আমাদের এই দেশের মুসলিমদের মধ্যে কারণ এই যে যাদের কথা বললাম ইমাম আবুহানিবাহ ইমাম রহমতুল ইমাম মালিক ইমাম আহমদ তারপরে ইমাম বোহারিম এরা একজনের ইতিহাসও পাওয়া যায় না যে এরা কার কাছে মুড়ি হইছেন বা কাউকে মুরিদ বানাইছেন তাহলে যারা আমাদের ইমাম সম্মানিত ইমাম তারা যদি পীর মুড়িদ ইরি হইতে পারে তাহলে আমরা পারবো না কেন কি বলেন আর ফিরমিদ হওয়ার জন্য একটা বংশের জন্মগ্রহণ করতে হবে এটা তো হিন্দু আকিদা যে ব্রাহ্মণের বংশে জন্ম নিলে ব্রাহ্মণ আপনি এজন্য সব আল্লাপাকি পৃথিবীতে এরকম কিছু বংশ ঠিক করে দিছে যে এই বংশে যারা জন্মগ্রহণ করবে এরাই শুধু অলি হবে এই বংশের বাইরে গেলে আর ওলি হওয়া যাবে না এরকম কোন বংশ আল্লাহ ঠিক করছেন কিন্তু আমরা দেখি আমাদের দেশের অলিরা এক বংশে সীমাবদ্ধ বাপ মারা গেছে নাতি মনে হচ্ছে এই বংশটা আল্লাহ ঠিক করে বাংলাদেশের জন্য পর্যন্ত আল্লাহর এগুলো আরেকায়তের ভ্রান্ত বিশ্বাস অর্থাৎ বেলায়েতের জন্য ওলির জন্য আপনি যেই বংশে জন্মগ্রহণ করেন কোন বংশে জন্মগ্রহণ করছেন এটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় না আর কোনো ব্যক্তির কাছে গিয়ে আপনি মরি ধা জরুরি বিষয় না বেলা আয়তের জন্য বিষয় হল দুইটা আল্লাহ আপনি দেশ বিদেশে সফর করতে পারেন যেখানে আছে আপনি সেখানে যাবেন এলেমের উদ্দেশ্যে দোয়ার উদ্দেশ্যেও না বরকতের উদ্দেশ্যেও না অন্য কোন উদ্দেশ্য না উদ্দেশ্য হবে এলেম যে আপনি ইমানের আলেম শিখবেন তাকোয়ার আলেম শিখবেন আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য ইমান লাগবে তাকোয়া লাগবে তো ইমান আর তাকোয়ার আলেম শিখার জন্য আপনি বড় বড়ো আলেম যারা সকল ওলামায় আমাদের কাছে আপনি যেতে পারেন কিন্তু বায়াতের জন্য মরিদ হওয়ার জন্য তারপরে এই বরকত নেওয়ার জন্য এগুলার জন্য আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই এলমের জন্য যাওয়া যাবে এই বেলায়েতের ভ্রান্ত বিশ্বাসের কারণে আমাদের দেশের মানুষ না হয়ে এটার মূল কারণ বেলায়েতের ভ্রান্ত বিশ্বাস এলেম মুখী হয় নাই আমাদের দেশের মানুষ হয়েছে কোন মুখী বরকত মুখী কোন জায়গায় ওরস মোবারক হবে ওরস শরীফ হবে এখানে যদি বলেন যে ভাই আপনি এক লাখ টাকা দেন দিয়ে দিবে কিসের জন্য বরকত পাওয়া যাবে ওর শরীফে তাবার রোগ বিতরণ হয় সেখানে বরকত সেখানে বরকত বিতরণ হয় কোন জায়গায় দোয়া হবে কয়েক লক্ষ মানুষ একত্রিত হবে মানুষ দৌড় দে সেখানে কিসের জন্য বরকতের জন্য এলএমের জন্য যায় না কোনো জায়গায় এলএম শিখানো হবে ওখানে মুসল্লি পাবেন না মানুষ পাবেন না কারণ তো সেখানে গেলে এত লক্ষ মানুষ দোয়া করতেছে আপনি দোয়া করলে যে কোনো আপনার দোয়া করবো এই বরকতের ধারণা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ডোজটা দিয়ে দেওয়া হয়েছে এটা দেওয়ার কারণে মানুষ দলে দলে দৌড়াইতেছে তারপরে আপনার অমুক অমুক জায়গায় গেলে এই জায়গায় গেলে আপনি বিশাল বরকত পেয়ে যাবেন আপনার বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যাবে সব রবী আদি চলে যাবে এই বরকতের লোভ যত দেখাবেন আমাদের দেশের মানুষকে তত মানুষকে সেখানে পাবেন কিন্তু এলমের লোভ যত দেখাবেন সেখানে মানুষ পাবেন না এলমের কাছে মানুষ নাই এই জন্য বড় বড় আলেম যারা আমাদের দেশে ওলামাইকরাম যারা আছেন সব তরিকার সব পন্থা বড় আলেমদের কাছে মানুষ নাই মানুষ বরকত মুখী একজনের কাছে এলেম নাই কিন্তু সে দরবার সাজাই সুন্দর করে বসতে পারছে বা সে এখন ওর শরীফ করতে পারতেছে সেখানে লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু আরেকজন দরবার সাজায় বসেন নাই কিন্তু এলেম আল্লাহ আকবর অনেক আলেম এই দেশে অনেক বড় বড় আলেম আছে যাদের ধারের কাছে মানুষ নাই মাহবিল গেলে তাদের শ্রোতায় নাই বড় বড় আলেম যারা তাদের ওয়াজ মাহবিল কেউ শুনে নাই দেশে আর যেই দেশে বেলায়েতের ভ্রান্ত বিশ্বাস নাই সেই দেশের মানুষ বরকতমুখী না হয়ে এলেম মুখী হয়েছে আপনি সৌদি আরবে যান আরব বিশ্বের যে কোনো দেশে যান সেখানে মানুষ বরকতের উদ্দেশ্যে দৌড়ায় না মানুষ দৌড়ায় এলেমের উদ্দেশ্যে সেখানকার বড় বড় আলেম যারা তাদের কথা শোনার জন্য শত শত মাইল দূরে থেকে মানুষ এসে আগে বসে থাকে তিনি যখন কথা বলতেন তার কথার মধ্যে কোন সুমধুর কণ্ঠস্বর ছিলেন না তিনি যখন কথা বলতেন তার কথা বুঝে যেত না অনেক কথা আল্লাহ তার একটা কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকতো যেখানে শাহেক বাজ আসবেন তিনি একটা কথা বলবেন ওই কথাটা শুধু মনোযোগ দিয়ে শুনবেন এলমের পাগল মানুষ গুলা যত বড় আলেম হোক এলমের কাছে মানুষ আসে না আসে কিসের কাছে সুমধুর কণ্ঠস্বর আন্তর্জাতিক সম্পন্ন তারপরে আপনার বরকত বরকতের উদ্দেশ্যে আসে এলমের উদ্দেশ্যে মানুষ আসান এটা হল বেলায়েতের তিন নম্বর ভ্রান্ত বিশ্বাস এই সকল ভ্রান্ত বিশ্বাস আজকের যুগে না এটা জাহেলি যুগে ছিল যুগ যুগ ধরেছিল আল্লাপাহ বিশ্বাস দূর করার জন্য আল্লাহাক বলে দিলেন আল্লাহ আল্লাহ জেনে রাখো যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহলিয়া উল্লাহ কোন মৃত্যুর পরে একটার পর একটা বিরাট বিরাট কঠিন কঠিন স্টেশন আসতে থাকবে বিপদের স্টেশন এই স্টেশনগুলাতে গুলাতে লা খাও আলাই হিম তাদের কোনো ভয় নাই ওয়ালাহ এবং যাদেরকে রেখে গিয়েছে তাদের জন্য কোন আউলিয়া উল্লা কারা আল্লা তাদের পরিচয় হলো তারা ইমানদার আর তারা মোত্তা সোহান ইমান আর তাকুয়া এটাই হলো অলির গুণাবলি মানে অলি হতে হলে দুটা সাবজেক্ট পড়াশোনা করতে হবে একটা হলো ইমান আর একটা হলো তাকোয়া এটাই পঞ্চাশ ওটা ওটাই পঞ্চাশ নম্বর এই একশো নম্বরের মধ্যে আপনি এবার যত নম্বর তুলতে পারেন যত নম্বর তুলতে পারবেন আপনি তত বড় আল্লাহর অলি একটা হল ইমান আর একটা হলো তাকোয়া ইমানে ফিফটি নম্বর আর তাকোয়া ফিফটি নম্বর এই দুটার সমন্বয়ে আউলিয়া উল্লাহ যারা হবে তাদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ আখেরাতের জীবনেও সুসংবাদ দুনিয়ার জীবনে সুসংবাদ হলোইয়া অর্থাৎ যারা আউলিয়া উল্লাহ হবে আল্লাহর সাথে বন্ধুত্ব হবে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমী স্বপ্ন যোগে রু ইয়া সঠিক স্বপ্ন এর মাধ্যমে আল্লাহ পাক সুসংবাদ দেবেন আর আখেরাতের সুসংবাদ হল মৃত্যুর পরে কবরের মধ্যে ফেরেশতারা তাদের তাদেরকে সুসংবাদ দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক এটাকে হামিমাসাসদার মধ্যে সূরা হামিমাসাসদার মধ্যে বলছেন ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু তাতানায্জালু আলাইহিমুল মালাঈকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতী কুনতুম তু'আদূন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ আল্লা ফেরাজিল হয়ে সুসংবাদ দিতে থাকে আল্লাহ তাহা পু আল্লাহ জানো তুমি কোনো ভয় করিও না কোনো চিন্তা করিও না আর তাদেরকে সুসংবাদ দিতে থাকেন জান্নাতের সুসংবাদ দিতে থাকে সোহান আর ওই ফেরা বলেন বসর সুসংবাদ আহাতিলিমা আল্লাহ আল্লাহর কালিমার কোন পরিবর্তন নেই আল্লাহর কালিমের পরিবর্তন নেই আল্লাপাকের কোন কথার কোন ওয়াদার কোনদিল কোন পরিবর্তন হয় না আল্লাহ যেটা ওয়াদা করেন সেটা রক্ষা করেন পালন করেন আর কোন মুমিন যদি এই সুসংবাদ পায় এটাই হলো তার জন্য মহা সফলতা এটাই হল ফাউজ আজিব যে তার জন্য বড় ধরনের সফলতা